তিনি বলেন নবি সাল্লা একদা কাজে যাবার সময় তিনটি পাথর করিয়ে দিতে আমাকে নির্দেশ করলেন তখন আমি দুটি পাথর পেলাম এবং আরেকটি খুঁজলাম কিন্তু পেলাম না তাই এক খণ্ড শুকনা গোবর নিয়ে তার নিকট গেলাম তিনি পাথর দুটি নিলেন এবং গোবর খণ্ড ফেলে দিলেন বললেন এটা অপবিত্র